সংক্ষিপ্ত সাতানব্বই নম্বর সুরা শুরু করছি পরম করুনময় ও অসীম দয়াল নামে নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে কদর সম্বন্ধে আপনি কি জানেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সে রাতে ফেরেস্তারা ও রুহ তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত নিশ্চয় আমি একে অর্থাৎ কোরআনকে নাজিল করেছি সবে কদরে সুরা দুঃখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে অধিক আগ্রহ সৃষ্টি জন্য বলা হয়েছে আপনি কি জানেন সবে কদর কী অতপর জবাব দেয়া হয়েছে সবে কদর হল এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ অর্থাৎ এক হাজার মাস পর্যন্ত ইবাদত করার যে পরিমাণ সব তার চেয়ে বেশি সবে কদরে ইবাদত করার সব এই রাতে ফেরাসগণ ও রুহ অর্থাৎ জিব্রিল তার পালন নির্দেশক্রমে প্রত্যেক মঙ্গলজনক কাজ নিয়ে পৃথিবীতে অবতরণ করে এবং এরাজ শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিময় হজরত আনাসে মালিক রাদিয়াল আনুহুর হাদিসে বর্ণিত আছে সবে কতরে হযরত জিবরিল একদল ফেরিস্তাসহ আগমন করেন এবং যে ব্যক্তিকে নামাজ ও জিকিরে মশকুল দেখেন তার জন্য রহমতের দোয়া করেন কোরআনে একই বলা হয়েছে সালাম মঙ্গলজনক কাজের অর্থ তাই এছাড়া বর্ণনাগুলোতে এই রাত্রিতে তওবা কবুল হওয়া আকাশের দরজা উন্মুক্ত হওয়া এবং প্রত্যেক মোমিনকে ফেরেশ তাগনের সালাম করার কথা উপনীত আছে এসব বিষয় যে ফেরেশ মাধ্যমে হয় এবং শান্তির কারণ হয় তা বলাই বাহুল্য অথবা আমারের অর্থ এখানে সেসব বিষয় যা সুরা দোখানে আমরিন হাকিম বলে বোঝানো হয়েছে এই রাত্রিতে সেসব বিষয় সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করা হয়েছে সবে কদরে এই স্বয়াব ফজরের উদয় হওয়া পর্যন্ত অব্যাহত থাকে অর্থাৎ কোনো অংশে বরকত থাকবে অন্য অংশে থাকবে না এমনটা নয় শুনে নেওয়া যাক ইস্তরাটি শানি নজুল এভেন আবি হাতিম রাজিয়াল আনহুর বর্ণনায় আছে রসুল্লা সাল্লু আলহিাস্লাম একবার বনি ইসরায়েলের একজন মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল ছিল এবং কখনো অস্ত্র সংবরণ করেনি মুসলমানগণ এই কথা শুনে বিস্মিতে হলে সুরা কদর অবতীর্ণ হয় এতে এই উন্মতের জন্য শুধু এক রাত্রির ইবাদতেই সেই মুজাহিদের এক হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে এবার জারির রেহমাহুল্লাহ অপর একটি ঘর্ণা এভাবে উল্লেখ করেছেন যে বরিশ্রাইলের একজন ইবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি ইবাদতে মুশকুল থাকত ও সকাল হলেই জিহাদের জন্য বের হয়ে যেত এবং সারা দিন জিহাদে লিপ্ত থাকত সে এক হাজার মাস এভাবে কাটিয়ে দেয় এর পরিপ্রেক্ষিতেই আল্লা তালা সুরক কদর নাজিল করে এই উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এ থেকে আরও প্রতিয়মান হয় যে সবে কদর উম্মতে মুহাম্মাদেরই বৈশিষ্ট্য এভেন কাসিম ইমাম মালিকের এই উক্তি বর্ণনা করেছেন শাফিদ মজহাবের কেউ কেউ একে অধিকাংশের মজহাব বলেছেন হাততাবি এর উপর ইজমা দাবি করেছেন কিন্তু কোনো কোনো হাদিসবিদ এই ব্যাপারে ভিন্নমত ব্যক্ত করেছেন লাইলাতুল কদরের অর্থ কী কদরের এক অর্থ মাহাত্ম ও সম্মান কেউ কেউ এখানে এই অর্থই নিয়েছেন এর মাহাত্ম সম্মানের কারণে একে লাইলাতুল কদর তথা মহিম্মান্বিতর রাত বলা হয় আবুবকর ওয়ারাক বলেন এই রাত্রিকে লাইলাতুল কদর বলার কারণ এই যে আমূলহীনতার কারণে এর আগে যার কোনো সম্মান ও মূল্য থাকে না সেও এই রাত্রিতে দৌবা ও ইস্তেক্ফার ও ইবাদতের মাধ্যমে সম্মানিত ও মহিমান্বিত হয়ে যায় কদরের আরেক অর্থ তাকদির এবং আদেশও হয়ে থাকে এই রাতে পরবর্তী এক বছরের জন্য নির্ধারিত সিদ্ধান্ত ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেস্তাদের কাছে হস্তান্তর করা হয় এতে প্রত্যেক মানুষের বয়স মৃত্যু রিজিক বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেস্তাগণকে লিখে দেয়া হয় এমন কি এই বছরকে হজ করবে তাও লিখে দেয়া হয় হজর ইমনি আব্বাস ও আনহর উক্তি অনুযায়ী এসব কাজ সপন্দ করা হয় তারা হলেন ইসরাফিলাম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 কেউ কেউ এর অর্থ নিয়েছেন মধ্য সাহবানের রাত্রি অর্থাৎ সবে বরাত তারা বলেন যে তাকদীর সংক্রান্ত বিষয়াদের প্রাথমিক ও সংরক্ষিত ফয়সালা সবে বরাতেই হয়ে যায় অতপর তার বিশদ বিবরণ সবে কদরে লিপিবদ্ধ হয় হজরত ইবনে আব্বাস রদিয়াল আনহুর উক্তিতে এর সমর্থন পাওয়া যায় বাগাভীর বর্ণনায় তিনি বলেন আল্লাতালা সারা বছরের তাকদীর সংক্রান্ত বিষয়াদের ফয়সলা সবে বরাতে সম্পন্ন করেন অতপর সবে কদরে এসব ফয়সালা সংশ্লিষ্ট ফেরেস্তাগনের কাছে হস্তান্তর করা হয় আগেই বলা হয়েছে যে এই রাতে তাকদির সংক্রান্ত বিষয়টি নিষ্পন্ন হওয়ার অর্থ হল এই বছর যেসব বিষয় প্রয়োগ করা হবে সেগুলো লৌহ্য মাহফুজ থেকে নকল করে ফেরেশ কাছে দেয়া হয় কারণ আসল তাকদির আদিকালেই লিখিত হয়ে গেছে সবেকদর কোন রাত্রি কোরআনে পাকের সুস্পষ্ট বর্ণনা দ্বারা এই কথা প্রমাণিত হয় যে সবেকদর রমাদান মাসে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 যদি সবে কদরকে রমাদানের শেষ দশকের বিজর রাত্রিগুলোর যে কোনোটি এবং প্রতি রমাদানে পরিবর্তনশীল মেনে নেওয়া যায় তবে সবে কদরের দিন তারিখ সম্পর্কিত হাদিস হাদিসসমূহের মধ্যে কোনো বিরোধ অবশিষ্ট থাকে না তাই অধিকাংশ ইমাম এই মতি পোষণ করেন তবে ইমাম শাফি রহিমাহুল্লার উক্তি এই যে সবে কদর নির্দিষ্ট দিনেই হয়ে থাকে সেহি বুখারির এক বর্ণনা আছে রসুলুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন রমাদানের শেষ দশকে সবে কদর তালাশ করো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 বুখারি ও মুসলিমের এক বর্ণনায় রসুল্লাহ সাল্লু আলাইস্লাম বলেন যে ব্যক্তি সবে কদরে ইবাদতে মগ্ন থাকে তার অতীত সব গুণাহ মাফ হয়ে যায় হযরত ইবনে আব্বাস আনহুর বর্ণনায় আছে রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম বলেন সবে কদরে সিজরাতুল মুনতাহায় অবস্থানকারী সব ফেরস্তা জিবরিল আলাহিস্লামের সাথে দুনিয়াতে নেমে আসে এবং মৎখোর ও শুক্রের মাংস খায় এমন মানুষ ছাড়া প্রত্যেক মমিন পুরুষ ও নারীকে সালাম করে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 উত্তরে তিনি বললেন এই দু আ করো আল্লাহমা ইন্নাকা আফুন তোহিবুল আফু আফ আফু আন্নি অর্থাৎ হে আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমাশীল ক্ষমা আপনার পছন্দনীয় অতএব আমার গুণাহগুলো মাফ করে দিন ইন্না কদর এই আয়ের থেকে পরিষ্কার জানা যায় যে কোরআনে পাক সবে কতরে অবতীর্ণ হয়েছে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 হজরত আবুজোর গিফারি রাদু আনহুর বর্ণিত রিওয়য়েতে রসুল সাল্লু আলিয়ালাম বলেন ইব্রাহিম আলয়াল্লামের সহিফাসমূহ তৃতীয় রমাদানে তাওরাত ছয় রমাদানে ইনজিল ১৩ রমাদানে এবং জবুর আঠেরো রমাদানে অবতীর্ণ হয়েছে কোরআন পাক বিশ রমাদানুল মোবারকে নাজিল হয়েছে তানাজাল মালা ইকাত এখানে রুহ বলে জিবরিলকে বোঝানো হয়েছে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 সালামুন অর্থাৎ এই রাত্রে শান্তিই শান্তি মঙ্গলই মঙ্গল এতে অনিষ্টের নামও নেই কেউ কেউ একে মিনকুল্লি আমর এর বিশেষণ সাব্যস্ত করে অর্থ করেছেন ফেরেস্তাগন প্রত্যেক শান্তিময় ও কল্যাণকর বিষয় নিয়ে আগমন করে হিয়া হাত্তা মাতুল্লা আইন ফজর অর্থাৎ কদরের এই বরকত কোনো বিশেষ অংশে সীমিত নয় বরং ফজরের উদয় পর্যন্ত সারা রাত বিস্তৃত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 প্রত্যেক দেশের দিক দিয়ে যে রাত্রিতে কদর হবে সে রাত্রিতেই সবে কদরের কল্যাণ ও বরকত হাসিল হবে সবে কদর সম্পর্কিত মশালা যে ব্যক্তি সবেকদরে কদরে ও ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নেয় সেও এই রাত্রি স্বয়াব হাসিল করে যে ব্যক্তি যত বেশি ইবাদত করবে সে তত বেশি স্বয়াব পাবে রসুল্লা সাল্লু আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়ে সে অর্ধেক রাতের স্বয়াব অর্জন করে যদি সে ফজরের নামাজও জামাতের সাথে পড়ে নায়ে তবে সে পুরো রাত থেকে ইবাদতে সব हासिल করে সূরা কদারে সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ ও সাল্লাল্লাহু আলা সাইয়িদে মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেইনডজ মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.reindzmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindrops media of our youtube channel www.youtube.com slash raindrops media org 2015